উম্মুল মুমিন হফসর রদিল্লাহ তু আমার স্বপ্নদোয়ের একটি নবী সাল্লাহ সাল্লামের নিকট বর্ণনা করলে তিনি বললেন আবদুল্লাহ কত ভালো লোক যদি সে রাতের সালাত তাহাজুদ আদায় করত তারপর হতে আবদুল্লাহ রদিল্লাহ তু আলাহ রাতের এক অংশে সালাত আদায় করতেন